আবু হুরাই রাহ রাজিল্লাহ তালাহিন হতে বর্ণিত তিনি বলেন একজন মুসলিম আর একজন ইয়াহুদি পরস্পরকে গালি দিল মুসলিম ব্যক্তি বললেন সেই সত্যার কসম যিনি মুহম্মদ সাল্লা সাল্লামকে তামাম জগতের উপর মনোনীত করেছেন কসম করার সময় তিনি এ কথাটি বলেছেন তখন ইয়াহুদী লোকটিও বলল ওই সত্যার কসম যিনি সালামকে তামাম জগতের উপর মনোনীত করেছেন তখন সেই মুসলিম সাহাবি সেই সময় তার হাত উঠিয়ে ইয়াহুদীকে একটি চর মানলেন তখন সেই ইয়াহুদি নবী সাল্লাহ সাল্লামের নিকট গেল এবং ঘটনাটি জানালো যা তার ও মুসলিম সাহাবির মধ্যে ঘটেছিল তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা আমাকে মুসা উপর বেশি মর্যাদা দিও না সকল মানুষ বেহুশ হয়ে পড়বে আর আমি সর্বপ্রথম হুস ফিরে পাব। তখনই আমি মুসা আল্লাহ সাল্লামকে দেখবো তিনি আরসের এক পাশ ধরে রয়েছেন আমি জানি না যারা বেহুশ হয়েছিল তিনিও কি তাদের অন্তর্ভুক্ত অতপর আমার আগে তার হুঁশ এসে গেছে किंबा तल्लाह बेहूश हवा अब्याहति दिए